আনা সিব মালিক রদিল্লাহ তাল্লন হতে বর্ণিত এক ব্যক্তি নবী সাল্লা আলাইস্লাম এর নিকট সম্পদ বিনষ্ট হবার এবং পরিবার পরিজনের দুঃখ কষ্টের অভিযোগ জানান তখন তিনি আল্লাহর নিকট বৃষ্টির জন্য দোয়া করলেন বর্ণনাকারী একথা বলেননি তিনি অর্থাৎ আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লাম তার চাদর উল্টিয়েছিলেন এবং এও বলেননি তিনি কিবলামুখী হয়েছিলেন